সম্পর্কে গণতন্ত্রের ইসলামী ও অন হওয়ার বিতর্ক নতুন কোন বিষয় নয় গণতন্ত্রের জন্মলগ্ন থেকেই ওলামায় কারণ এ সম্পর্কে লেখালেখি আরম্ভ করেছেন তবে আমাদের যুগে এসে এই বিতর্কের পালে ব্যাপকভাবে হাওয়া লেগেছে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 পশ্চিমারা ইসলাম থেকেই গণতন্ত্রের শিক্ষা এবং শিক্ষা গ্রহণ করেছে সার কথা হলো দ্বিতীয় দলের দর্শন হল এ যুগে ইসলামী বিপ্লব এবং মোহাম্মদী শরিয়দ বাস্তবায়নের কার্যক্রম ও তৎপরতা গণতন্ত্রের মাধ্যমে করাই সঠিক পন্থা যে কোনো তালেবে এলেম বা শিক্ষার্থীর জন্য এই ইত্তলাফ ও মতানৈককে একক সিদ্ধান্তে উপনীত হওয়া কিংবা কোনটা হওয়া কোনটা বাতিল ফয়সালা করা কঠিন হয়ে যায়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 এদের মধ্যেও এমন আহলে আইন রয়েছেন যাদের আইনী মাকাম ও শততা সাধুতা সবাই স্বীকার করেন যে কোনো বিতর্কে যার নিকট দলিল প্রমাণ বেশি থাকবে অথবা শরীরতের আলোকে যে দলের কথা হক ও সত্য প্রমাণিত হবে এটা একটা ঐতিহাসিক বাস্তবতা যে মানুষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এসব দলিল প্রমাণের চেয়েও যে বিষয়টাকে অধিক গুরুত্ব দেয় তা হল জাতির বড়রা কাদের সাথে রয়েছেন এমনকি নবীগণের মতো মহান ও পবিত্র ব্যক্তিত্ব গণকেও এ ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়েছে অথচ দরিদ্রের আলোকে দেখা হলে তো নবীগণের হক ও সত্যবাদী হওয়ার ক্ষেত্রে কারোর সন্দেহ হতে পারে না নবীদের উপর তো সরাসরি অহিনাজির হয়ে থাকে সুতরাং এতে কোনো সন্দেহ নেই যে মানুষের সম্মুখে যখন কোন দাওয়াত পেশ করা হয় গ্রহণ করা বা না করার ক্ষেত্রে তারা বড়দের দিকে দেখে বড়দের দিকে দেখে বড়রা যদি সেই দাওয়াত গ্রহণ করেন সমাজের সাধারণ মানুষও তা গ্রহণ করে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 বড় ছোটদের মধ্যে মতানৈক্য দেখা দিলে বড়দের কথাই গ্রহণযোগ্য হবে আর যে সমাজের বড়রা এটা গ্রহণ করেনি হক প্রত্যাখ্যানকারী থেকে আসছে না সর্বশ্রেষ্ঠ বিজর মোহাম্মদ সাল্লু আলহ্লাহ শত্রুদাও তো এমন আপত্তি করতো আল্লাহ বলেন কাফেররা বলে কেন দুই জনপদের দুই জনপদের মধ্যকার কোন ব্যক্তির উপর নাজিল করা হলো না এখানে দুই জনপদ বলতে ঢঙ্গে উত্তর দেন আহমনী আপনার রবের রহমতের বটন কি এরা এরা করবে এই করবে ফসলে কি করবে যে আল্লাহর রহমত তাকে দান করা হবে আল্লাহর রহমতের উপযুক্ত কে তারা যাকে বড় মনে করে সে বড় নাকি আল্লাহ যাদেরকে বড় বড়। বড় করেন করতে তাদের কাছে দুনিয়া চাকচিক্য বিশাল বিশাল উপাধি এবং টিভি এবং টিভি ও পত্রপত্রিকা ও কনফারেন্সে যাদের মুখ বেশি দেখা যায় আল্লাহ তালা এদের মধ্যে দুনিয়াকে বন্টন করে দিয়েছেন আল্লাহ রহমত তাদের ধরা ছোয়ার বাইরে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে কেবল তার রহমত দান করেন এমনি ভাবে নবীদের দাওয়াতের ইতিহাস করলে দেখা যাবে বাস্তবে এই আপত্তির কোন জন্য কারণ পৃথিবীতে যুগে যুগে যত নবী এসেছেন এবং দাওয়াতের কাজ শুরু করেছেন সর্বপ্রথম তাদের সমাজের বড়রাই তার বাধা দিয়েছে প্রতিবন্ধক হয়েছে তাদের দৃষ্টিতে নবীগণ কম বয়সই হতেন নবীগণের বিরোধিতার ক্ষেত্রে সময়ের বিখ্যাত নির্ভরযোগ্য ব্যক্তিগণই সামনের সারিতে থাকত অর্থ মেধা খ্যাতি এবং জনবলের দিক থেকে সমাজে নবীদের বিরোধীদের মর্যাদা অনেক বেশি হতো আর যারা নবীদের দাবাত সর্বপ্রথম গ্রহণ করতেন তাদের সম্পর্কে এসব বড়দের ভাষ্য হল ওমান কেবল তারাই অনুসরণ করে মর্যাদা যারা আমাদেরকে ছোট সরা সাবাশ নম্বর আয়াত অনেক সময় এ বড়রা ইমানদারদেরকে বেকুফো বলতো কলুকামাফাহা উনার বলতো আমরা কি এসব বেকুপদের মতো ইমান আনবো সুরাবা কারা তেরো নম্বর আয়াত হজরত ইব্রাহিম আলী যখন মূর্তি ভাঙেন তখন তার বয়স ইমে কাসের বর্ণনা অনুযায়ী ষোলো বছর ছিল আর চলমান জীবন ব্যবস্থার পুফুরি হওয়ার বিষয়টি আল্লাহ তালা তাকে আরো আগে স্পষ্ট করে দিয়েছিলেন একবার চিন্তা করে দেখুন একদিকে যুবক বড় রাজাদেরকে আবেগিয়ে বলেন একদিকে যুবক আর অন্যদিকে জাতির মেধাবী বিচক্ষণ ও অভিজ্ঞ প্রবীণ ব্যক্তিগণ কিন্তু কার বুকের পাটা রয়েছে যে ইব্রাহিম খলিল তরুণ বলে তার কাজকে ভুল বলবে আর জাতির কাজকে সঠিক বলবে যুবক বয়সে প্রেরণ করেছেন আর আল্লাহ তহ যে আলেমকে ভূষিত করেন যুবন কালেই ভূষিত করেন হজরত এ করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী অধ্যয়ন করলে আমরা দেখতে পাই তিনি তার সাহবাহ খুব ভালোভাবে বুঝিয়েছিলেন যে হক ও বাতিলের মাপকাঠি ছোট বড় নয় হকের জন্য আহ জামায়াতের নিকট সাহাবা রাজি আল্লাহ আনহুম আজমাইন মিয়ারের হক হকের মাপকাঠি অথচ তাদের অনেকেই বয়সে ছোট ছিলেন অনেকে বড় ছিলেন এর কারণ সেই হক বড় দৌলীরা তাদের দিকে রুজু করতেন তাদের মতকে কে গ্রহণ করতেন হানাসি মাসলাকে এমন অসংখ্য মাস আলহ এমন রয়েছে যাতে ওস্তাদের বিপরীতে শীর্ষের মত অনুযায়ী আমল করা হয় ওস্তাদ বলতে আবু হানিফ রহমতুল্লাহ আলহী আর শিষ্য হচ্ছেন অসংখ্যের মতের বিপরীতে শিষ্যের মত অনুযায়ী এমন করা হয় অন্যান্য মাসলা ও মাঝহাও একই দেখতে পাবে এমনকি আহলে হাদিজদের বেলায় এমন চিত্র দেখতে পাবেন এটি কি পরিমান অন্যায় যে আজ আমরা হক বিষয়কে জানা সত্ত্বেও শুধু এই জন্য তা প্রত্যাখ্যান করছি যে বড়রা এই হকের সাথে নেই তবে কি মহামতের বন্টনের দায়িত্ব মানুষ নিজ হাতে তুলে নিয়েছে কিয়ম আল্লাহর সামনে কোন হুজুত কয়েক করতে পারবে প্রমাণ উপস্থাপন করতে পারবে বরদের অনুসরণ করা যুক্তি ও দলিল কি তাদের কোন কাজে আসবে সেদিন এজন্য মোস্তারাম হাজির আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হল যে আপনারা কিছুক্ষণের জন্য নিজেদের মাথায় বড়দেরকে আনবেন না আলোচনার পূর্বে আপনাদের কাছে বিনীত অনুরোধ হলো যে আপনারা কিছুক্ষণের জন্য বড়দেরকে মাথায় আনবেন না যারা বর্তমান গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়েছেন বরং উভয় পক্ষের দলিল তোমার নিরপেক্ষভাবে ভাবে অধ্যায়ন করুন যাতে হক কবুল করার ক্ষেত্রে হটকারিত্ব প্রতিবন্ধক না হয় এবং আল্লাহ আল্লা আল্লাহ কোন তোমাদেরকে কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না তোমরা ইনসাফ করো তা অধিক মুকট আট নম্বর আল্লাহ করে এই বিষয়টি স্পষ্ট থাকা চাই যে আদবের সাথে বুদ্ধিবৃত্তিক উপস্থাপনায় সুস্পষ্ট দলিল প্রমাণ উপস্থাপন করে আকাবি আহলে এলমের কারো কোনো ইস্তেহাদি ভুল চিহ্নিত করা হলে এর দ্বারা কোনোভাবেই তার মর্যাদা হানি হয় না ভালো করে মনে রাখবেন আদবের সাথে বুদ্ধিবৃত্তিক উপস্থাপনায় সুস্পষ্ট দলিল তোমাণ উপস্থাপন করে আকাবি আহলে এলমের কারো কোনো ইস্তেহাদির ভুল চিহ্নিত করা হলে এর দ্বারা কোনোভাবে তার মর্যাদা হানি হয় না আর এর দ্বারা তার এলমি মাকামকে ছোট করে দেখাও উদ্দেশ্য হয় না বস্তুতে এমনটি হয় কাম্মও নয় বরং এমনটি কেউ করলে সেটা আসলে কাম্য না ঠিক না ইসলামের ইতিহাসে বড় বড় ইমামগঞ্জ এলমের বড় বড় স্তম্ভ অনেক সময় দুর্বল মত পেশ করেছেন। অথবা তাদের থেকে ইস্তেহাদি ভুল হয়ে গিয়েছে এক্ষেত্রে আমাদের আসলাফের পদ্ধতি এটাই ছিল যে তারা তাদের সান ও মর্যাদা পরিপূর্ণরূপে স্বীকার করে তাদের ভুলের উত্তম ব্যাখ্যা করেছেন ভুলকে ভুল হিসেবে চিহ্নিত করেছেন একক কোনো মাসালায় কোন আলেমকে ভুল করতে দেখে তার এলমি মাকাম ও দিনী খ্যাত তুরি মেরে উড়িয়ে দেওয়া ভদ্রতার মাথা খেয়ে তার ব্যক্তিত্বকে কালিমা লেপন করতে ব্যস্ত হয়ে পড়া অথবা এর বিপরীতে ভুল ইসতেহাদের অনুসরণ করা প্রান্তিক মানসিকতার ফল প্রান্তিকতা থেকে বেঁচে আশলাফের ভারসাম্যপূর্ণ পথকে আঁকড়ে ধরার মাঝেই মুক্তি এটাই আমাদের নাজাকের কৃষ্টি আল্লাহ তাই রাহিম আমলের ইমা তাহল জলিলুল কদর কোন ব্যক্তিত্বের ভুলের শিকার হওয়া অথবা কোন ক্ষেত্রে তার পদস্কলন ঘটা অসম্ভব কিছু নয় কিন্তু এই ভুল ও পদস্কলন যেহেতু তবে হ্যাঁ তার এই ভুলের উপর তার অনুসরণ করা হবে না আবার এই কারণে তার মাকান ও মর্যাদাকে কালিমালেপনের চেষ্টা করা এবং মানুষের অন্তরে বিদ্যমান ভক্তি শেষ করে দেওয়া জায়জ হবে না মোহতান হাজির মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আপনারা নফল নামাজ পড়ুন এবং আল্লাহ আল্লাহ শ্রদ্ধাই পড়ে যান অন্তরে সমস্ত জানালা হকের জন্য খুলে দিই এবং নিজের অসহায়তার কথা স্বীকার করে আল্লাহ নিকট কেঁদে কেঁদে প্রার্থনা করুন হে আল্লাহ আমি কিছুই বুঝতে পারছি না गोटा दुनिया लड़ते हे इब्राहिम आलहर रफ अपनी जो मूर्त नगरी सृष्टि कर मूर्ति भांगार हिम्मत सहसदान करें अथचारोक पिता चाचा এবং বংশের বড় বড় ব্যক্তিত্ব বিদ্যমান রয়েছে কিন্তু আপনি আপনার হাবি প্রিয়তম নবীর ভালোবাসা সব ভালোবাসার উপর বিজয়ী করে দিন আর যেটা হক সেটা সত্য আমাদেরকে তা কবুল করার তৌফিক দান করুন বাতিলের প্রতি ঘৃণা বিদ্বেষ ও শত্রুতা ও দ্রোহ আমাদের অন্তরে সৃষ্টি করে দিন এবং এগুলোর অনুসরণ করা থেকে আপনি তো সেই সত্তা সত্তাহ সালমান করেছিলেন তিনি বিভিন্ন জায়গায় হক সন্ধান করতে করতে ক্লান্ত হতে থাকেন পরিশেষে হকের সন্ধান পেয়েছেন হে আল্লাহ আপনি তো সেই সত্তা যিনি ছাড়া আর কোনো মাহবুদ ও ইলাহে হেয়াল্লাহ হে আল্লাহ আপনি শ্রদ্ধা ভালোবাসা হে আল্লাহ শ্রদ্ধা ও আশা কেবল আপনার জন্য নির্দিষ্ট এতে কেউই আপনার শরিক নেই হেয়াল্লাহ আমরাও বিভিন্ন দল গ্রুপ ও ব্যক্তিত্বদের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছি হেয়াল্লাহ আপনি আমাদেরকে মদত করুন বিশেষভাবে আপনার পক্ষ থেকে আমাদেরকে রাহুমি করুন যেমন মদত করেছিলেন আসাবে কাহাফকে। হে আল্লাহ আপনি তো সেই সত্তা তিনি খালেক আমাদেরকে সৃষ্টি করেছেন আবার আইন ও নিয়ম তৈরি করেছেন আপনি দয়া করে আপনি এই উন্নতির প্রতি রহম করুন করম করুন হকের জন্য আমাদের সবার অন্তরকে উন্মুক্ত করে দিন এই হক আমাদের ও নক্সের জন্য তত তিক্তই হোক না কেন ইয়া রব্বাল আমি রব্বিল্লাহ